তারা একটি প্রতিনিধি দল পাঠায় এবাম রহিমাহুল্লাহ উল্লেখ করেন দলটি আবু তালিবের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে তার সাথে আলোচনা করল এদের মধ্যে ছিল উতবা ইবিন রাবিয়া সাইবা ইবেন রাবিয়া আবু জাহেল উমাই এ বিন খালাফ এবং আবু সফিয়ানের মতো বড় বড়ো গোত্রপ্রধান তারা বলল হে আবু তালিব আমাদের মাঝে আপনার মর্যাদা সুবিদিত আপনার এখন শেষ সময় আপনার জীবন সম্পর্কে আমরা শঙ্কিত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 তোমার ব্যাপারে তারা এখানে সমবেত হয়েছে তারা চায় তারা তোমাকে একটা প্রতিশ্রুতি দেবে তুমিও তাদের একটা প্রতিশ্রুতি দাও তখন রসুল্লা সাল্লু আলিয়াল্লাম বললেন ঠিক আছে তোমরা আমাকে একটা মাত্র কথা দাও যার ফলে তোমরা আরব জাহানের অধিকর্তা হয়ে যাবে এবং অনারব বিশ্ব তোমাদের বশ্যতা স্বীকার করবে আবুজাহাল বলল বেশ তোমার পিতার কসম এরূপ ফলে একটা কেন আমরা দশটা কথা দিতে রাজি তিনি বললেন তাহলে তোমরা বলো लाइला इल्लाह आल्लाह छाड़ा को इलाह नहीं छड़ा और जँ पूजा अर्चना तुम्हारा करो तकल के परित्या करो यही कथा शुने तूब खेपे गल ता बोल मुहम्मद तुम सब इलाह के बाद दिए मात्र एक इलाह के उपना करते बोलो यहाँ क्यों सम्भव एरपर ता बलाबलि करते लगल नाह यही लोक तुम्हारे मन मत कोश्रुति देवे बापदा धर्म पालन करते थी देखा जाक আল্লাহ তালা আমাদের আর তার মাঝে কি ফ্যাস করেন এই বলে তারা চলে গেল আল্লাহ তালা এই প্রতিনিধি দলের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন কসম উপদেশপূর্ণ কোরআনের কিন্তু কাফেরারা অধ্য ও বিরোধিতায় ডুবে আছে সুরা সদ আয় এক এবং দুই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 ছাড়া আমি আপনার কাছে আর কিছুই চাই না রসুলুল্লা সাল্লু আলহিস্লাম যখন কথাগুলো বলছিলেন তখন আবু তালিবের অপর পাশে বসা ছিল আবু জাহেল পিছিয়ে লেগে থাকা বলতে যা বোঝায় আবু জাহেল রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে ঠিক তাই করত ইসলামের বিরোধিতায় সে ছিল নিতান্ত আন্তরিক ও নিষ্ঠাবান সমস্ত ইসলাম বিরোধী কাজ ও সরযন্ত্রের মূল হোতা ছিল এই আবু জাহেল রসুল্লাহ সাল্লাই সাল্লামের বিরোধিতায় আবু জাহেল ছিল অদ্বিতীয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের বিরোধিতা করে কাটিয়েছে আবু তালিবের এক পাশে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং আরেক পাশে আবু জাহেল এবং আবদুল্লাহ এ বেন আবি উমায়ের বসে আছে আবু জাহেল উঠল আবু তালিব তুমি কি আবদুল মুতালিবের দিন ছেড়ে অন্য দিনের ওপর মারা যেতে চাও শেষ পর্যন্ত তুমি বাপের দিন ত্যাগ করবে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 রসুল্লা সাল্লি সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে যাব কিন্তু আল্লাহতালা তাকে এরূপ করতে নিষেধ করলেন রসুলুল্লা সাল্লু আলি সাল্লামের আট বছর বয়স থেকে আবু তালিব তার দেখাশোনা করেছেন নিজের কাছে রেখে বড় করেছেন তার ভরণ পোষণ করেছেন আবু তালিবের কাছেই রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের শৈশব কাল কেটেছে বড় হওয়ার পরেও আবু তালিব রসুল্ল্লাহ পাশে ছিলেন বেয়াল্লিশ বছরের বেশি সময় ধরে রসুলুল্লা সাল্লু আলাই সাল্লামকে তিনি সাহায্য করে গেছেন কুরাইস্তের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করেছেন সাহায্যের যেই হাত আবুতালিব রসুলুল্লাহর আট বছর বয়সে বাড়িয়েছেন সে হাত তাকে পঞ্চাশ বছর পর্যন্ত আগলে রাখে আবুতালিব তার জীবনের অধিকাংশ সময়ে রসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে রক্ষা করার জন্য ব্যয় করেছিলেন তাই রসুলুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম যখন দেখলেন তার প্রিয় চাচা কাফের হিসেবে মারা যাচ্ছে তখন তা মেনে নেয়া তার জন্য বেশ কষ্টকর ছিল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 এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী সুরত একশো তেরো রসুল্লাহ সাল্লি আসাল্লামকে আবুতালেবের জন্য দোয়া করতে নিষেধ করা হলো রসুল্লাহ তার চাচাকে লা ইলাহা ইহ বলার জন্য বার অনুরোধ করছিলেন কিন্তু তার চাচার কথা ছিল কোরাইশরা যদি আমাকে এই ব্যাপারে অপমান না করত তারা যদি না বলতো যে আমি মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করছি তবে তোমাকে খুশি করার জন্য আমি লা লাহা ইল্লাল্লাহ বলতাম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 আপনি যাকে ভালোবাসেন তাকে সৎ পথে আনতে পারবেন না তবে আল্লাহ তালাই যাকে ইচ্ছা সৎ পথে আনোয়ন করেন কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনিই ভালো জানেন সুরা কসাস আয়াত ছাপ্পান্ন হেদায়ত শুধুমাত্র আল্লাহর হাতে কে হেদায়ত পাবে তা শুধু তিনিই নির্ধারণ করেন এমনকি রসুল এই ব্যাপারে কিছুই করা ছিল না তার কাজ ছিল কেবল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া কিন্তু কারা আল্লাহ তালার প্রাপ্ত হবে তার উপর রসুলুল্লা সাল্লু আলয় সাল্লামের কোনো হাত ছিল না কোন ব্যক্তির অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতেই রয়েছে কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয় এই কারণে ইমান আনার ব্যাপারে কারো ওপর কোনো ধরনের জবরদস্তি বা বাধ্যবাধকতা ইসলাম সমর্থন করে না আল্লাহ তালা বলেন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 और आल्ल ही सब शुणे और जानें सुरबा कारा आया छप्पन्न ईमान हलो अंतर बेपारानुष अंतर के नियंत्रण करते कारो अंतरे को जोर चापिया सूतरा कौन धर्म ग्रहण करबे बेपारे प्रत्येक के स्धीन इच्छाशक्ति दे इच्छाशक्ति केवहार के करलो तार सबा के आल्ला तार सामने जिज्ञास तब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 আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের দুনিয়াতে সবচেয়ে বড় সহযোগী হয়েও জাহান নামে প্রবেশ করবে কিন্তু তার এই ভালো কাজ যা সে নবীজের জন্য করেছে তা কি কোনো কাজে আসবে না এই ব্যাপারে আলবিদায় ওয়ান নিহায়তে একটি হাদিস আছে সেখানে বলা হয়েছে আব্বাসি বিন আব্দুল মুতালিব রসুল্লা সাল্লাই সাল্লামকে বলেছিলেন আপনার চাচা আবুতালিব তো আপনাকে রক্ষা করতেন এবং আপনার জন্য অন্যান্য কুরয়েশদের বিরাগভাজন ভাজন হয়েছেন আপনি তার কতটুকু উপকার করতে পেরেছেন উত্তরে রসুলুল্লা সাল্লাই সাল্লাম বললেন তিনি এখন জাহান নামের উপরের স্তরে রয়েছেন আমি না থাকলে তিনি জাহান নামের গভীরতম নিম্ন স্তরে থাকতেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উক্ত হাদিস আব্দুল মালিক ইবেন ওমায়ের থেকে তার সহি গ্রন্থে উদ্ধৃত করেছেন আবু সাঈদ বিন আল খুত্রির রদ আহ্নহ থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাই সালামকে বলতে শুনেছেন তার নিকট তার চাচার কথা আলোচনা হচ্ছিল তখন তিনি বলেছেন আশা করি কেমতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে ফলে তাকে আগুনের উপরের স্তরে রাখা হবে যাতে তার পায়ের গিট পর্যন্ত আগুন থাকবে তাতে তার মাথার মগজ টক করে ফুটতে থাকবে এটি সহি বুখারির ভাষ্য এক বর্ণায় আছে তাতে তার মগজের মূল অংশ ফুটতে থাকবে ইমাম মুসলিম বলেন এমন আব্বাস রদিয়াল আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বলেছেন যাহার নামে সবচেয়ে হালকা ও সহজ আজাব ভোগ করবেন আবুতালিব তাকে আগুনের দুটো পাদুকা পরানো হবে তাতে তার মাথায় মগজ টক করে ফুটতে থাকবে যাই হোক আবু তালিবের মৃত্যুতে যখন নবী সাল্লু আলিয়া শোকাহতো তার মাত্র দুই মাস পরে মারা গেলেন তার স্ত্রী খাদিজা এক মৃত্যু কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা প্রিয়তম স্ত্রীর মৃত্যুর মতো আরও একটি দুঃখময় ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামকে তাই এই বছরকে বলা হয় দুঃখের বছর শোকের বছর এই বছরটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর বছর কারণ ওই সময় তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় দুজন মানুষকে হারিয়েছেন তারা দীর্ঘদিন ধরে রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামকে তার দায়িত্ব পালনে সর্বতভাবে সহযোগিতা করে আসছিলেন খাদিজা রসুলুল্লাহ সাল্লাহ আলামকে যেমন মানসিকভাবে সমর্থন জগিয়েছেন ঠিক তেমনি নিজের ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তাকে সাহায্য করেছেন অন্যদিকে আবুতালিব রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামকে কোরাইশদের অত্যাচার ও ষড়যন্ত্র থেকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং তাকে নিরাপত্তা প্রদান করেছেন যে দুজন মানুষ সুখে দুখে বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছিলেন তাকে সমর্থন দিয়েছিলেন তারা হঠাৎ করে চলে গেলেন এই দুনিয়া থেকে শুধু তাই নয় সেই বছরে কুরাইশদের ইসলাম বিরোধিতার মাত্রাও বেড়ে গিয়েছিল আবুতালিব যতদিন বেঁচেছিলেন ততদিন রসুলুল্লাহ সাল্লু আলাইসলাম তেমন কোনো গুরুতর প্রতিবন্ধকতা ছাড়াই ইসলাম প্রচার করতে পেরেছিলেন কিন্তু আবুতালিবের মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহ আলসালামের পক্ষে আগের মতো দাওয়াতের কাজ চালানো কঠিন হয়ে পড়ে কুরয়েসদের বিভিন্ন কটুক্তি ও অত্যাচারে জর্জরিত হয়ে তিনি যখন ক্লান্ত অবস্থায় বাড়ি যেতেন তখন তার পাশে থাকতেন খাদিজা আনহা। তিনি তাকে সাহস ও স্বস্তি দিয়েছেন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 अंध अनुसरणे छाप रही गंगाली समाज प्राय देखा जास्कृति और ऐतिह्य नामे एम सब प्रथा और आचार अनुष्ठान पालन रीति चलेगल इसलम पुरोपुर सांघर्षिक नववर्ष और नववर्ष के केंद्र करत अनुष्ठानर सब चे बड़ उदाहरण अल्लाह तला मुसलिम इसलम के दिन हिसाब निर्धारण करा कि इसलमर सांघर्षिका एक मुस्लिम परित्याग कर जदि से संस्कृत हजार बछर अवच्छद्य अंश है एक जो मुस्लिम आनुगत्य कर केवल आल्लाह तरह रसुलर दुई नम्बर हिदायत आल्ला हाथे आल्ला रसुल्लामें आल्ला सब चेह प्रिय ब्ता कंतु हिदायत आल्ला रसुल्लाम हाथ छिलना आल्ला रसुल खूब कर चेलें तर चाचा मुस्लिम हो जान मृत्युबरण कर অন্যান্য নবীদের ক্ষেত্র আমরা দেখি নুহ আলাহিসের স্ত্রী পুত্র লুত আলাহ ইসলামের স্ত্রী কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন আবার ওহোদের ময়দানে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহাম বলে উঠেছিলেন এরা কি করে সফল হতে পারে কিন্তু তখন আল্লাহ তালা রসুল্ল সাল্লা আলাইস্লামকে তিরস্কারের ভাষায় বললেন কে ক্ষমা পাবে আর কে পাবে না এই ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত এখানে রসুল্ল সাল্লাহ আল্লাহিসের কোনো এখতিয়ার নেই এ থেকে বোঝা যায়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 विषयटी बर्तमान एत सस्ता और डालभदे खोद को इसलम विद्वेश मारा जाए बोल रेस्ट इन पीस जोकटी सारा जीवन इसलम के घृणा कर गारा गल्ला क्षमा करुक अथच मृत्यू आग पर्त इर खेतमत करा अबू तलेबर दुआ करते आल्ला रसुल्लाम के अनुमति देवी स्टीभन हकिंगर नाम सकले ही लोकटी मृत्यू आग पर्त आल्ला अस्वीकार कर ग বায্যত সে একজন কাফির একজন নাস্তিক হিসেবে মারা গেছে মৃত্যুর কয়েক বছর আগে সে বলে গেছে স্রষ্টা থাকা জরুরি নয় যেই লোকটি আল্লাহকে অস্বীকার করত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে অযক্তিক হাস্যকর এবং অর্থহীন একটা ব্যাপার সেটা বোঝার জন্য কোরআনের আয়তর প্রয়োজন নেই আমরা মোতিম এবং আদির ঘটনা উল্লেখ করেছি কিভাবে তিনি মুসলিমদের সাহায্য করেছিলেন তাইফের ঘটনার পরে রসুল্লাহ সাল্লু আল্লামকে আশ্রয় দিয়েছিলেন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 तेरे भलो क्या संज्ञा स्थानकाल पत्रे बदलाय तोखे क्यों जदि आल्ला के अस्वीकार अपराधी नये सेमक अनेक मुस्लिमों धारणा विश्वास करे जाननाते जार नामे जाते यपारे इसलमेर दृष्टिभंगी होंच् ईमान छाड़ा भलोक मूल्य हीन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 আর সেই আগুনে তার মগজ টকবক করে ফুটতে থাকবে অন্যদিকে খাদিজা বিদ্য খোয়ালিদ রাজ আনহার জন্য আল্লাহ তালা জাননাতে রেখেছেন মুক্তার তৈরি একটি বাসা যেখানে থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো সরগোল কারণ তিনি ছিলেন একজন ম মিনা চার নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লা আলিয়াস্লামকে আল্লাহ তালা এমন একটা পরিস্থিতিতে রেখেছিলেন যে তার নিরাপত্তার জন্য একজন কাফিরকেই প্রয়োজন ছিল একজন মুসলিম এই কাজটি করতে পারতো না আবুতালিব যদি ইসলাম গ্রহণ করতেন তাহলে তার গোত্রের নেতা হিসেবে তিনি থাকতে পারতেন না তার লোকেরা তাকে অপসারণ করত। এটি আল্লাহ আল্লাহতালার একটি হিকমা যে তিনি ইচ্ছে করেই একজন কাফিরের মাধ্যমে তার রসুল সাল্লু আল্লাহসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করেছেন আল্লাহ আল্লাহতালার যেভাবে ইচ্ছা তিনি সব কিছু পরিকল্পনা করেন আমরা কখনোই সেই হিকমা পুরোপুরি বুঝতে পারব না পাঁচ নম্বর পয়েন্ট ইমান মানে কেবল জানা নয় ইমান মানে স্বীকার করে নেওয়া বটে আমরা অনেকেই ইমানের সংজ্ঞা ভুলভাবে জানি যদি কেউ জানে আল্লাহ হচ্ছেন ইবাদতের একমাত্র সত্তা আর মুহাম্মদ সাল্লু আলহিহ্লাম হচ্ছেন তার রসুল তাহলে কি সে মুসলিম হয়ে গেল না কারণ আবুতালিব খুব ভালো করে জানতেন তার ভাতিজা তাওহিদের যে বাণী নিয়ে এসেছেন তার সত্য আবু তালিব খুব ভালো করে জানতেন তার ভাতিজা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল আর এটাই কালিমার মূল কথা তাওহীদ এবং আল্লাহ রসুলের রিসালা আবুতালিব যদি কালিমা জেনেই থাকেন তাহলে কেন তাকে কাফির বলা হচ্ছে कारण हलोनी जदिओ बात ये मे अस्वीकृत जानिए कानाटा जरूरी नए माना जरूरी मुसलिम हबार अर्थ आत्मसमर्पण करा स्वीकृति देया शुद्ध जान क्यों मुस्लिम हो जाए ना जो जानले क्यों मुस्लिम हतो तब इबलिश एक मुसलिम से जाननाते आल्लर सी कथाता बेपारे ज्ञान चाहते बसी हबार कथा शुदू से जानत तय से आल्ला के सम्बोधन कर रब्बी अर्थात रब से आल्लासे दुआ करे जान आल्लाके विचार दिवस पर्त अवकाश दें इबलिस आल्लाह के रब सम्बोधन कर आल्लार का दुआ पर्यत कर इबलिस की तब मुसलिम ना कारण से आल्लाह के मे अस्वीकृति जान ये इबलिस हल काफिर से जेने शुने काफिर কেউ যদি না জেনে আল্লাহ দিনে অস্বীকৃতি জ্ঞাপন করে সে কাফের আর যদি সে জেনে শুনে করে সেও কাফের অর্থাৎ এখানে জানাটা মুখ্য নয় মুখ্য হচ্ছে স্বীকৃতি দেয়া অনেক আলিম মনে করে এই মিনিমাম স্বীকৃতি হচ্ছে সালাত আদায় করা মুখে স্বীকার করাই যথেষ্ট নয় কারণ রসুল্লাহ সাল্লা আলাম বলেছেন সালাহ হচ্ছে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী কাজেই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 छय नम्बर तकवा आल्लर भय एक जुन मुस्लिम के ई मान दृढ़ रखे अबू तली क्यों मुस्लिम हननीर कारण निजे लोकलज्जा आजकल मुस्लिमरा ठीक एक ही अजुहते इसलमर अनेक हुकुम पर चले साल आदाय ढिलेमे कर दाड़ी राखी हिजाब करा हराम उपाय अर्थ कमानो त्यागर कीसर कारण मानुष किए मानुष किर अपर नाम हे लोकलज्जा जे कारण आबू तालिब इसलम गेंद मानुषर भय समाज भय इसलम हुकुमगुलो उपेक्षा करते एक दिन एमुन थी तदिन एम होते मानुषर भय समाज चपे हमें इसलम के त्याग कर बसे एमटा हमें से ही दिन कथा स्मरण उचित जेदी मानूष यृथिवीर समस्त शक्ति आल्लर भय तटस्थे ভয় পাবার একমাত্র যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ কাজেই এই দুনিয়াতে আল্লাহকেই ভয় করা উচিত মানুষকে নয় এবং সবশেষে সাত নাম্বার। সৎসঙ্গের বিষয়টা খুব জরুরি আবু তালিব কাদের সংসর্গে থাকতেন আবু জাহেল ওয়ালিদিবিন মহিরা ইত্যাদি ইসলাম বিদ্বেষী লোকদের সাথে এই লোকগুলো চাপে শেষ পর্যন্ত তার ইসলাম গ্রহণ করাই হল না এটা হচ্ছে অসৎসঙ্গের মারাত্মক পরিণতি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 ধুলি দূষরিত অবস্থায় রসুল্লা সাল্লু আলয় সাল্লাম যখন ঘরে ফিরে এলেন তখন তাকে দেখে ফাতিমারাদে আল্লাহ আনহা কান্নায় ভেঙে পড়েন রসুল্লাহ সাল্লু আলিয়ালাম তাকে বলেন কেদোনা মা নিশ্চয়ই আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন আবুতালিব মারা যাবার আগে কুরাইসা আমাকে কষ্ট দিতে সাহস করত না কিন্তু এখন তারা সেসব শুরু করেছে আমরা এর আগের একটি পর্বে রসুল্লাহসাল্লু আলহিহাস্লামের উপর কুরাইসদের অত্যাচারের কিছু কাহিনী উল্লেখ করেছি যেমন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 এই সংবাদ আবুল আহাবের নিকট পৌঁছে সে রসুলুল্লা সাল্লাম নিকটে এসে বলল হে মোহাম্মদ তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এবং আবু তালিবের জীবদ্দশায় তুমি যা যা করতে এখনও তুমি তা করে যাও লাদ দেবীর কসম আমার মৃত্যু পর্যন্ত ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেউ তোমার নিকট পৌঁছতে পারবে না ইবেন গায়তালা নামের এক ব্যক্তি রসুলুল্লা সাল্লু আলয়াল্লামকে গালি দিয়েছিল আবুল এগিয়ে এসে তাকে শাস্তি দেয়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 এবং আত্মীয়তার মর্যাদা রক্ষা করেছেন ফলে রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম কিছুদিন নিরাপদ রইলেন নিজের মত করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে লাগলেন আবুল আহাবের ভয়ে কেউ তাকে কিছু বলতো না এভাবে চলছিল একদিন উকবা এবিন আবু মুআদ এবং আবু জাহেল আবুল আহাবের নিকটে এসে উপস্থিত হল তারা বলল আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন সে বলুক আপনার পিতার শেষ ঠিকানা কোথায় আবুল আহাব বলল হে মুহাম্মদ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 এই পরিস্থিতিতে মক্কায় ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে আবুতালিব নেই মানে আল্লাহ রসুল সাল্লু আলয় সালামের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়ে গেছে মক্কায় তার আর নিরাপত্তা নেই দীর্ঘ ১০ বছর মক্কায় দাওয়া করার পর রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম এবার মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন রসুল্লাহ সাল্লু আলয়ালাম দিনের দাওয়াত পৌঁছে দিতে তাইফে যান তার সাথে ছিলেন জায়দ বিন হারিজারদুল্লাহ আনহু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 जहाँ मुस्तद आफिने दुआ नामे परिचित हे अल्लाह अभी तुम्हारे दुरबलता असहात् मानुषर का मूल्यहीनता सम्पर् अभिजोग कर दयाल दाता तुम्हें दुरबल प्रभु तुम्हें प्रभु तुम्हें कार्यक्रम का से न्यस्त करा केम कारो का न्यस्त करे रुक्ष व्यवहार कर ना कि शत्रु हाथों न्यस्त करा के तुम विषय मालिक कर दिए जदि तुम्हें असंतुष्ट ना हो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 আল্লাহতালা এই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্য সাহায্য পাঠান রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম সে সময় বেশ ক্ষুধার্ত ছিলেন তার এই অবস্থা দেখে সেই আবাদি জমির মালিকেরা তার প্রতি সহানুভূতিশীল হয় তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে আদেশ দিল যেন সে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে কিছু আঙ্গুর খেতে দেয় এই জমির মালিকরা ছিল মক্কা থেকে আগত তারা রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের বিরোধী মতাদশে ছিল কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ হওয়ায় সে সময় রসুলুল্লা সাল্লু আলয়ালামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে খ্রিস্টান কৃতদাস আদ্দাস রসুল্লা সাল্লু আলয় আসলামের জন্য আঙ্গুর নিয়ে যায় রসুল্লাহ খাওয়ার পূর্বে বললেন বিসমিল্লাহ এতে আদ্দাস বেশ অবাক হলেন তিনি রসুল্লাহকে বললেন আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না রসুল্লাহ সাল্লু আলাইসালাম বুঝতে পেরেছিলেন যে আদ্দাস একজন ভিন দেশি এবং অন্য ধর্মের অনুসারী তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি। आदास उत्तर दिल्ली ख्रीष्टधर्मे अनुसारी हमार बड़ी इराके नीनावते इरपर रसुल्ला सल्लम बलें तुम्हें तो इनूस बीन मातार ग्रामे आल्ला तला नबी छल आपनी कीभव मातार पुत्र यूनूस सम्पर् जानल रसल्लाह बोलें भाई एक जन नबी छबी य कथा शोना आद्दास सम्मान बशत नीचू रसुल्लाह सल्लाहर पाए चुम्बन कर এরপর তার হাত ও মাথা চুম্বন করে জমির মালিকেরা এই দৃশ্য দেখে বলল দেখেছো। সে আমাদের দাসকেও বশ করে ফেলেছে রসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লামের অভ্যাস ছিল তিনি যেখানেই যেতেন সেখানেই দাওয়া দিতেন আর এদিকে যে দুটি লোক কিছুক্ষণ আগে রসুল্লাহ সাল্লা আলিয়া প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে আশ্রয় দিয়েছিল তারাই এখন আদাসের চুমু খাওয়ার দৃশ্য দেখে আফসোস করতে লাগল আদাস ফিরে এলে তারা তাকে জিজ্ঞেস করলো।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 কিন্তু তাদের মনে ইসলাম বিদ্বেষ এতটাই প্রবল ছিল যে তারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য যা খুশি তা বলতো। এমনকি না জেনেও মিথ্যা বলতে দ্বিধা করতো না ইসলামই ছিল তাদের যাবতীয় অ্যালার্জি রসুলুল্লা সাল্লা সাল্লামের জীবনে তাইফের দিন ছিল সবচেয়ে বিষাদ মাখা দিন বহুদিন পরের কথা আইসারাদিল্লা আনহা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ উহুদের দিনে চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবন আপনি দেখেছেন রসুল্লাস্লাম বললেন হ্যাঁ দেখেছি সেটি ছিল তয়াইফের দিন আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা গ্রহণ করেনি আমি ছিলাম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত মাঝপথে এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ ভালোভাবে তাকিয়ে দেখলাম জিব্রেল তিনি আমাকে বললেন আপনার কম আপনাকে যা যা বলেছে সবে আল্লাহ তালা শুনেছেন আপনার কাছে পাহাড়ের ফেরেশ তাদের পাঠানো হয়েছে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 কিতাবিলিমুষা ইন্ন সমিং কিতাবিলিমুস মুসদি কলিম বৈ নয় দহদী ইল হক ইহদী ইলাল হক जख एक चीन के अपन आकृष्ट कर ता क्रोर आन पाठ शुन तरा जो क्र आन पाठर जगह उपस्थित हल तक परस्पर बनल चुप थक अतपर जो पाठ सम हल तक तरा सम्प्रदायर का सतर्ककारी रूप फिर गल तरा हे हमार सम्प्रदाय আমরা কিতাব পাঠশ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে সুর আহকাফ আয় উনত্রিশ এবং ত্রিশ এখন প্রশ্ন আসতে পারে জিনরা বলেছে তারা এমন এক কিতাব পাঠশ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে মূসার পরে কিন্তু কোরআন আসার আগে তো ঈসা আল্লাহ ইসলামের উপর কিতাব নাজিল হয়েছে তাহলে কেন তারা ঈসা আল্লাহ ইসলামের কথা বলেনি কোরআনের একজন তফসিরকার এই প্রশ্নের উত্তরে বলেছেন ওই জিনরা ছিল ইহুদি তারা ছিল মূসা আল্লা ইসলামের অনুসারী তাই তখন যারা কোরআন তেলাও শুনতে পেল তখন তারা বলল যে কোরআন মুসার পরে অবতীর্ণ হয়েছে সেই মুফাসির বলেছেন এই জিনরা ইয়েমেনের অধিবাসী ছিল আর ইয়েমেনে তখন কিছু সংখ্যক ইহুদি বাস করত তবে এই আয়াতের ব্যাপারে এটি একমাত্র মত নয় জিনরা আরও বলল কৌম আজীব হি بِهِ বিহিউ ফিরুম مِنْ ذُنُوبِكُمْ বিখুম لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ বিখুমু مِنْ মিন অলি হে আমার সম্প্রদায় দিকে আহ্বানকারীর প্রতি দাও।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 জিনদের আগমন ও ইসলাম গ্রহণ ছিল আল্লাহর পক্ষ থেকে তৃতীয় সাহায্য রসুলুল্লা সাল্ল আলী আসাল্লাম স্বস্তি করলেন এবং উদ্দীপনার সাথে তার মিশনে মনোযোগ দিলেন তো এই তাইফের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি প্রথমত রসুলুল্লা সাল্লাহু আলিয়া সাল্লামকে লক্ষ্য করে যখন তাইফের লোকেরা পাথর ছুড়ছিল তখন তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করেছিলেন জায় দেবেন হারিসা রদ আনহু নিজের শরীরকে তিনি বর্ম হিসেবে ব্যবহার করেছিলেন। অহুদের যুদ্ধেও একই রকম ঘটনা দেখা যায় সেই যুদ্ধে সাহাবিরা রসলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামকে পাথরের আঘাত নয় বরং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে দিয়েছিলেন একের পর এক সাতজন সাহাবি তীরবিদ্ধ হয়ে শহীদ হন রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের জন্য এই হলো আল্লাহ রসুল্লার জন্য সাহাবীদের ত্যাগ শিকারের দৃষ্টান্ত আজকে রসুলুল্লাহ সাল্লু আলয়ালাম নেই নিজেদের শরীর আর রক্ত দিয়ে তাকে বাঁচানোর সুযোগ হয়তো নেই কিন্তু তার অবমাননার বিরুদ্ধে উঠে দাঁড়ানো তার বিরুদ্ধে অপপ্রচারগুলোর জবাব দেওয়ার সুযোগ এখনো আছে যেই দিন নিয়ে তিনি আগমন করেছেন সেই দিনকে রক্ষা করা সেই দিনের প্রচার ও শিক্ষাদানের মাধ্যমে তার সম্মানে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার সুযোগ এখনও খোলা আছে বিখ্যাত তাবিন আবু মুসলিমাল খাওয়ন রাহিমাহুল্লাহ বলেছেন সাহাবিরা কি মনে করেছেন রসুল্লা সাল্লু আলাইসালাম শুধু তাদেরই আর কারো নয় রসুলুল্লা সাল্লাহ আলাহিস্লামের উপর অধিকার কেবল তাদেরই আর কারো নয় না বরং আমরা তাদের সাথে পাল্লা দেব রসুল্লাহ সাল্লা আলামের উপর অধিকার আমাদেরও আছে এবং আমরা তা আদায় করে নিতে চাই রসুলুল্লাহর জন্য জায়দ বা তালহা যা করেছিলেন আজ মুসলিমরা হয়তো সেই রকম ত্যাগ স্বীকার করতে পারবে না কিন্তু তাই বলে বসে থাকলে হবে না অন্তত চেষ্টা করতে হবে মুহাম্মদ সাল্লু আলহিমের জীবন সম্পর্কে জানতে হবে এবং তা অন্যদেরকেও জানাতে হবে যাতে সবাই তাকে ভালোবাসে ए तर अनुसरणे आग्रह दू नम्बर शिक्षा रसुल्लासल्लम जनताइबा इसलमे दाव दी तक क्यों तर डाके साड़ा दे उल्टो ता बे कसुल्ला एक कथा बोले गेन भलो क्ज कर जाओ क्यों ना तुम काना तुम क्या फलाफल क्यी अर्थात एक भलो क्य कर चोखे तुच्छ लागते पे कू कलाफल होते अनेक बड़ कि আর সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তাই কোনো সৎ কাজকেই তুচ্ছ করা উচিত নয় রসুলুল্লাহকে তাইফবাসী প্রত্যাখ্যান করেছিল তা দেখে হয়তো মনে হতে পারে এই দাওয়াত লোকদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি কিন্তু রসুলুল্লা সাল্লা সাল্লাম যখন সেখানে দাওয়াত দিচ্ছিলেন সেখানে খালিদ আল উদওয়ান নামের একটি ছোট্ট ছেলে ছিল সে ছিল খাতিবংশের সন্তান সেই খালিদ বহুদিন পর নিজের কাহিনী বর্ণনা করেছেন তাইফের মেলা চত্বরে রসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম লোকদেরকে ইসলামের দাওয়া দিচ্ছিলেন আমি সে সময় সেখানে উপস্থিত ছিলাম এবং তার কথা শুনছিলাম আমি তাকে সুরা তারেক তিলাওয়াত করতে শুনছিলাম আমি তখনই এই সুরাটি মুখস্থ করে ফেলেছিলাম যদিও আমি তখন কাফির ছিলাম পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করি যেখানে উপস্থিত বয়স্ক লোকেরা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কথায় কান দিচ্ছিল না সেখানে এক ছোট বাচ্চা তার তিলাওয়াত শুনে শুনেই একটি সুরা মুখস্থ করে ফেলে और कैक बचर पर ही रसुल्ला सल्लाम तरह आपचेषार फल देखते पे तीन नम्बर शिक्षा रसल सल्लाहम और ख्रीटान कृतदास आदेश मध्यकार घटना एक उल्लेख कर एक मुस्लिम सदासीधे एकल दावतर आम रूपान्तरित होते घटना तर चमत्कार उदाहरण रसुल्लाम खावा शुरू कर विस्मिल्लास्मिल्ला शब्द আদ্দাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় আদাস আগে এরকম কিছু শুনেনি তাই সে রসুল্লা সাল্লু আলাই সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করল আর এই কথা সূত্র ধরেই রসুলুল্লর সাথে তার আলাপচারিতা শুরু হয় তার কাছে আদ্দাস এমন কিছু জানতে পেরেছিলেন যা তাকে রসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন দিকে ধাবিত করে সুতরাং ছোট ছোট কাজও মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে ফলে সে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করে এবং শেষ পর্যন্ত অনেকেই এভাবে ইসলামের দরজা খুলে দিনে প্রবেশ করে আমাদের সাহাবিদের কথাবার্তা ব্যবহার ও চরিত্র মুক্ত হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করত চার নম্বর শিক্ষা আল্লা রসুলসাল্লা আলাই সালামের দোয়াটি কেবল চমৎকারী নয় বরং শিক্ষণীয় বটে রসুল্লাহ সাল্লাহ আলয় সালাম এমন সময়ে দোয়াটি করেছিলেন যখন তার অবস্থা চরম মাত্রায় শোচনীয় তিনি ক্লান্ত পরিশ্রান্ত শরীর থেকে রক্ত ছড়ছে तीन ठीक मतें कथाय आल्ला तलास्थिति एने तलर प्रति तर अभिजोग नहीं आल्लाह के कथा ना हे आल्लाह क्यों एमन हल तुम्हें क्यों हमारे अवस्था कर ले तो डिजार्व करना जेमटा प्राय कल्लासूस आलहीसलम आल्ला तलार का सब अभिजोग डाली खुले बसें अभिजोग कार्यत कुफर এভাবে অভিযোগ করেছিল ই সে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন এর বিপরীতে আল্লা রসুল সাল্লাহ সাল্লাম কি চমৎকারভাবে আল্লাহকে ডেকেছেন এই ডাকার আর মাঝে অভিযোগ নেই বরং এই ডাকের মাঝে আছে আল্লাহর রহমতের প্রতি সুতীব্র বাসনা আল্লাহ রসুল সাল্লা আলাই্লাম কোনো অভিযোগ তো করছেনই না বরং তিনি চিন্তিত নিজেকে নিয়ে তিনি কি কোনো ভুল করেছেন আল্লাহ কি তার ওপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন तीन निजे शरथा बेदना नहीं दुश्चिंत नन तीन आल्लर काल्लाह तुम्हें जदिप खुशी थो त नहीं बैथा व्यथा नय दुआर शेष अंशे देखी आल्ला रसुल्लुसल्लम कष्ट मुक्ति चेया चेन दुआाते जाते असंतुष्ट नन आरती कष्ट आल्लर का मुक्ति चान एक ममिन जेको अवस्थाय आल्लर ऊपर सन्तुष्ट আল্লাহর ওপর সন্তুষ্ট থাকা মানে আল্লাহ নির্ধারিত ভাগ্য বা কদর নিয়ে সন্তুষ্ট থাকা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তাই শত কষ্ট সত্ত্বেও আল্লাহর ওপর তার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন এবং পাঁচ নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাম হচ্ছেন রহমাতুল্লীন আয়লা মিন তাইফে দাওয়া পোছানো ছিল তার সবচেয়ে কঠিন অভিজ্ঞতা তাইফে লোকদের মতো খারাপ ব্যবহার তিনি আর কোথাও পাননি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 কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন নিঃসন্দেহে তিনি হলেন রহমত আল্লিল ওসাল আল ও আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনামালিকুমতুল্লাহ রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল অথবা ইউটিউব চ্যানেল